its kind of the world, it further destroyed the ornate <laughs> the, second, the fateful fire on Al-Aqsa, Islam's third holiest mosque, took place on the 21st August 1969 by an Australian Evangelical Christian Centre named Dennis Michael Rocha. From Salah <laughs> al-Din, and Zakaria, and the who believed that burning the mosque would pave the way for rebuilding the Jewish Temple on Temple Mount. The fire gutted the southeast wing of the mosque and destroyed the 1000-year-old Saladin's minbar or platform. Progresses met with the Secretary-General of the Organization of Islamic Cooperation. And also a copy of his encyclical Laudato <laughs> Si'. আসলেই মুসলিমদের প্রতিনিধিত্ব করে অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয় বর্তমানে আফগান সোমালিয়া মালি ইয়েমেন ইত্যাদির মতো দেশগুলোতে মুজাহিদদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ছাড়া পৃথিবীর এক ইঞ্চি ভূমিতেও আল্লাহর বিধানের বাস্তবায়ন নেই গণতন্ত্র সেকুলারিজম সমাজতন্ত্র পুঁজিবাদ ইত্যাদির মতো গফরি সিস্টেমের নাক পাশে বন্দী গোটা বিশ্বের অসহায় মানুষ মুসলিম দেশগুলো কাফেরদের তৈরি ভ্রান্ত জাতীয়তাবাদকে আঁকড়ে ধরেছে নিজের দেশ ছাড়া অন্য দেশের মুসলিমদের আলাদা জাতি মনে করছে কে নিজেকে পরিচয় দিচ্ছে বাঙালি কেউ ভারতীয় কেউ পাকিস্তানি কেউ বা তুর্কি আজ গোটা বিশ্বে মুসলমানরা চরমাবে নির্যাতিত ও নিপীড়িত ভারত কাশ্মীর জিংজিয়াং ইরাক সিরিয়া ইয়েমেন লেবানন জেসনিয়া সর্বত্র আজ মোমিনদের রক্তের স্রোত বয়ে যাচ্ছে সৌদি প্রশাসন মনে করছে ফিলিস্তিনি সিরিয়ান আর ইয়েমেনা মরে যায় যাক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 मुसलमान ऐक्यन दिए इहुदी ख्रीटान चक्र मुसलिम विश्व कैबलामान साल शैतान आखड़ा जतिसंघर मध्यम जारज राष्ट्र इजराइल के, के देर स्वीकृति देरिका देर और ब्रिटेन इजराइल के शक्तिशाली करते जा दरकार सब कर शयतान बरबर इहुदीरा ধীরে ধীরে ফিলিস্তিনকে গিলে খেতে শুরু করে আজ থেকে পঞ্চাশ বছর আগে ১৯৬৯ সালে ইসরায়েল ফিলিস্তিনের পবিত্র মাস্জিদুল আকসাই আগুন ধরিয়ে দেয় মসজিদের কাঠের তৈরি ছাদ ও সালাহিনের দেয়া মেম্বর যা সালাহুদ্দিন মিম্বর নামে পরিচিত ছিল তা আগুনে ধ্বংস হয়ে যায় এই ঘটনায় সারা বিশ্বের মুসলিম জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এই ইস্যুকে কেন্দ্র করে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো উনসত্তর সালে মরক্কোর ইবাতে অনুষ্ঠিত হয় তথাকথিত মুসলিম নেতাদের আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনে সম্মিলিতভাবে ওআইসি গঠন করে এই সংস্থাটির প্রতিষ্ঠাকালীন অন্যতম মৌলিক লক্ষ্য ছিল ইসলামের প্রথম বাইতুল ক্যাবলা হেফাজত ও ফিলিস্তিনের স্বাধীন আন্দোলনের সমর্থন ও সহযোগিতা পরবর্তীকালে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে সাতান্নতে পরিণত হয় ওআইসির কর্মকাণ্ড প্রতিষ্ঠা লগ্ন থেকে ওআইসি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 বেতুল মগদিস কে ধসিয়ে দিতে শৈতান ইহুদিরা টানা খনন কর্ম চালিয়ে যাচ্ছে কিন্তু ওআইসি কেবল প্রতারণাপূর্ণ বিবৃতি দিয়ে মুমিনদের হৃদয়ের আগুনকে ছাই দিয়ে যাতে বাইতুল উদ্ধারের কার্যকর কোনো পদক্ষেপ মুসলমানরা না নিতে পারে যাতে মুসলমানদের নজর অন্যদিকে ফিরিয়ে রাখা যায় আর ইহুদিরা নিরাপদে বাইতুল মগদিসকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে অনেক মাথামোটা ইসলামী স্কোরার আছে যারা কাফের ও শয়তানদের আখড়া জাতিসংঘের ওপর মুসলমানদের আস্থা রাখার পরামর্শ দেয়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 ওআইসি ও জাতিসংঘের সঙ্গে তাল মিলিয়ে এম্পাওয়ার নিজেদের কুফার সংঘের সাবেক মহাসচিব স্বীকৃতি দিয়েছে চলমান সময়গুলোতে ওআইসি কি করছে ও কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আমরা করেছি তবুও সম্মানিত ভিওয়ার্স মনে প্রশ্ন আসতে পারে এখন ওআইসি কি কাজ করছে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 এবং সরাসরি কমিউনিস্ট চীনের এই বর্বরতাকে সমর্থন করে বিবৃতি দিয়েছে ও বিরুদ্ধে অধিকার চীনে রয়েছে উইঘুর মুসলিমদের ওপর চীনা নিপীড়নের বিষয়ে নিন্দা জানিয়েছিল ব্রিটেন কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মানি ও জাপান সহ বাইশটি দেশ এর পাল্টা জবাব হিসেবে ওয়াইস এর প্রধান কারিগর সৌদি আরব ও পাকিস্তান সহ আরো সাত্রিশটি রাষ্ট্র জাতিসংঘে চিঠি পাঠিয়েছে চীনের ঐখ্য নীতিকে সমর্থন করে তার এই চীনের অর্জন হিসেবে তুলে ধরেছে। আপনারাই বলুন এই ওআইসি কে ইসলামের পক্ষে কাজ করছে না জোটের আমেরিকার ইহুদিবাদী সাংবাদিক মাইক এভান্স ওআইসির মূল নিয়ন্ত্রক রাষ্ট্র সৌদি আরবের যুবরাজকে জিজ্ঞেস করেছিল ফিলিস্তিনিদের করণীয় সম্পর্কে যুবরাজ জবাব দেয় ফিলিস্তিনিদের উচিত ইসরায়েলের কথা মোতাবেক চলা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 ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ে সাহাবাইকার অনুষ্ঠিত পথে চলার চেষ্টা করি আল্লাহ তালা দিন কাহিমের এই সংগ্রামে আমাদের সবাইকে ইমানের শিবিরে থাকার তাওফিক দিন মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের ওপর অটল রাখুন আমিন আলামিন।